created with free version for non commercial use স্বামী বিদেশে থাকলে তার দিন ও dunia বিষয়ক সকল কিছুর দায়িত্বশীলা হয় istri স্বামী ঘরে থাকতে যে দায়িত্ব সে পালন করে সে ঘরে না থাকলেও অনিরূপ দায়িত্ব পালনে তৎপর থাকে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব বিষয়ে কৈফিয়ত করা হবে ইমাম একজন দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারের দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে মহিলা তার স্বামী গৃহের দায়িত্বশীল সে তার দায়িত্ব জিজ্ঞাসিত হবে চাকর তার মুবের অর্থের দায়িত্বশীল সে তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব বিষয়ে জিজ্ঞাসিত হবে দায়িত্বশীল আদর্শ স্ত্রীর দুই চেহারা হতে পারে না তার মধ্যে মুনাফিকি কপটতা ও প্রবঞ্চনা থাকতে পারে না सामने एक पेनाश्यम इमान, इमान। अदृश्य भाव भय पे श्रद्धा प्रकृत श्रद्धा पे प्रशंसा प्रशंसा स्वमी दूरे थको मे चले हल खाटी स्त्री महान आल्लाम प्रशंसा पुरुष करशील्लाशिष्ट्य दान कर এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সে মতে ন্যাকার স্ত্রী লোকগণ অনুগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তা হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদ উপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ মহানবী সাল্লা আলাই বলেন সৌভাগ্যের স্ত্রী সেই যাকে দেখে স্বামী হয়। সংসার ছেড়ে বাইরে গেলে স্ত্রী ও তার ব্যাপারে নিশ্চিত থাকে আর স্ত্রী হলো সেই যাকে দেখে স্বামীর হয়। যে স্বামীর উপর জীব লম্বা করে এবং সংসার ছেড়ে বাইরে গেলে ওই স্ত্রী ও তার সম্পদের ব্যাপারে সে নিশ্চিত হতে পারে না তিনি আরো বলেন তিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাই করো না এমন ব্যক্তি যে ঐক্যবদ্ধ জামায়াত ত্যাগ করে এবং রাষ্ট্রনেতার তার অবদ্ধ হয়ে মারা যায় এমন কৃতদাস বা দাসী যে নিজের প্রভু থেকে পালিয়ে গিয়ে মৃত্যুবরণ করেন এবং এমন স্ত্রী যার স্বামী বিদেশে থাকে সে তার সাংসারিক যাবতীয় প্রয়োজন পূরণ করতে গিয়ে অথচ সে তার পশ্চাদে করে। এদের ব্যাপারে জিজ্ঞাসাই আমাদের সাথেই থাকুন করুন